রাসুল সাল্ল্লাহ আলিহাস্লামের একজন আজাদকৃত গোলাম ছিল যার নাম ছিল সাউবান নদী আল্লাহ তালহ হজরত সাহবান নদী আল্লাহ তালহু রাসুল সাল্লি আসাল্লামকে খুব ভালোবাসতেন রাসুলসল্লাহ আলি ওসাল্লামকে দেখার জন্য তার হৃদয় সময় বেকুল হয়ে থাকত এক মুহূর্ত রাসুলসল্লাহ আলী আসাল্লামকে না দেখলে তিনি পাগলপাড়া হয়ে যেতেন একদিন তিনি কিনিয়ে যেন চিন্তা করছিলেন চিন্তা করতে করতে তিনি পরেশান হয়ে গেলেন তার কপালে ভাজ পড়ে গেল অন্তর ভারাক্রান্ত হয়ে গেল তার চেহারা মলিন হয়ে গেল সাউবান রাজি আল্লাহ তালানহুকে চিন্তিত দেখে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম তাকে ডাক দিয়ে বললেন ইয়া সাউবান মা হে সাউবান তোমার চেহারা এত মলিন কেন তোমার মুখে হাসি নাই কেন তুমি কি নিয়ে চিন্তা করছো তুমি কি নিয়ে ভাবছ সাউবান রাজু তালানহু বললেন ইয়া রাসুল্লাহ अपना के ना देखे तो मुहूर्त थे ना दुनिया थे एक मुहूर्त ना देखी परेशान हो जाते साक्षात करार्स्थिरताेशानी कि दूर है ना या रसूल আজকে আমি আখেরাতের কথা ভাবছিলাম পরকালের জীবনের কথা চিন্তা করছিলাম হঠাৎ করে আমার মনে এই দুশ্চিন্তা হলো হঠাৎ করে আমার মনে এই আশঙ্কা হলো যে সেখানে তো আমি আপনার সাথে দেখা করতে পারবো না সেখানে তো আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না কেননা আপনি তো আম্বিয়া আলিহি সালামদের সাথে থাকবেন আপনি তো নবীদের সাথে জান্নাতের অনেক উঁচু স্তরে থাকবেন আর আমি যদি জান্নাতে যাই আমি তো জান্নাতের অনেক নিচু স্তরে থাকবো এজন্য হয়তো তখন ইচ্ছা হলেও আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না ইয়া রসুল্লাহ তখন আপনাকে না দেখে আপনার সাথে সাক্ষাৎ না করে আমি কিভাবে থাকবো এই বিষয়টা নিয়েই আমি চিন্তা করছি এই বিষয়টি নিয়েই আমি আছি বলার সাথে সাথে আলহিমের নিকট ওহিনে আসলো আল্লাহালা বলছেন যারা আল্লাহ তার রাসুলের আনুগত্য করবে তারা জান্নাতে নবীদের সাথে থাকবে রাসুল সাল্লি সাল্লাম বললেন হে সৌবান হে সৌবান চিন্তার কোন কারণ নেই যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের আনুগত্য করবে যে ব্যক্তি আল্লাহ তার মেনে চলবে আল্লাহ তাকে নিশ্চয়তা দিচ্ছেন আল্লাহ তাকে গ্যারান্টি দিচ্ছেন যে সেবান তুমি জান্নাতে আমার সাথেই থাকবে একথা শুনে হজরতে সাউবান রাজি আল্লাহ তালুর হৃদয়টা আনন্দে ভরে গেল তিনি আনন্দ চিত্তে রাসুল সাল্লিম আসাল্লামের কাছ থেকে বিদায় নিলেন